وضعوا إلى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن وضعوا إلى سبيل ربك سبيل الرب هو الاسلام سبيل الرب على ربك الله ربكم اسلام اسلام هو سبيل الرب قاله الخازن واخرون يوم خازن والعلماء والمفسرين بولسن سبيل الرب ده هنا يجي ইসলাম বলা হয়েছে অর্থাৎ ইসলামের দিকে বিশ্বাসের সৌন্দর্য এই বিষয়টা অনেক বড় আস্তে আস্তে আগাবোল্লাহ ইসলামী বিশ্বাস বলতে প্রথম হচ্ছে আমরা সবাই জানি আল্লাহ তালার প্রতি বিশ্বাস आल्लाश् मैं जीवन और मृत्यु आराधना इत्यादि पवार उपयोगी एवं तरह गुणेषण समकक्ष विश्वास विश्वास करी आल्ला एक कोड़ी मानी अद्वित इला हिसाब से बेहतरीता महाविश्वर बर्जने धम्य हवा एक मानुष जो विश्वास कर आल्लर प्रति तक से आल्लर बन्दु हो जाए ममिन हम आल्लर गलि गलिल्ला যারা ইমান আনে তাদের বন্ধু হচ্ছেন আল্লাহ বা অভিভাবক হচ্ছেন আল্লাহ তো আল্লাহর বন্ধুত্বে আল্লাহর অভিভাবকত্ব অর্জনের জন্য ইমানের মাধ্যমে একটা যোগ্যতা অর্জন হয় যেটা ইমান ছাড়া সম্ভব উপকারিতা আল্লাহ অর্জন এবং আদুল আপনারা তো সবাই অনুবাদ করতে হবে এবং জান্নাত লাভের জন্য সুযোগ তৈরি হয় ইমান এগুলো আমাদেরকে অনুষ্ঠানদের কাছে বলতে হবে কি কি লাভ আছে এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলবো এগুলা আবার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এইটার উপকারী আল্লাহ কাউ সুরক্ষা প্রাপ্তি আমি আল্লাহ এবং আইন যারা ইমানে এনেছে আল্লাহ তাদের রক্ষা করেন সুরক্ষা দেন পবিত্র জীবন লাভে ধন্য হওয়া পবিত্র জীবন জীবন লাভে আয়াত লাবে ধন্য যেটা ইমান ছাড়া সম্ভব নয় মানে আমিলা সহজে সে যত আমলই কর্মানা অগ্রহণযোগ্য হবে প্রত্যাখ্যাত হবে তাদের আমার ভালো কাজ শুদ্ধ করার আল্লাহর প্রতি ইমান আনা ছাড়া কোন উপায় নাই এটা হলো ইমানের বড় পায় না কারণ যারা নাকি আর এক মুমিন এর মাঝে একটা ভালোবাসা বিশাল এই মানব দুঃখির মাঝে ভালোবাসা সম্পর্ক আল্লাহ সৃষ্টি করে দেন ইন্দন সৃষ্টি করবে উঁচু এটাই মাধ্যমে সুসংবাদ সফলতার পথ পাওয়া সফলতার পথ কি ইমান ছাড়া সফলতার কোন পথ নাই উরা এটা আনা হুদান তারা তাদের প্রতি বালক নির্দেশিত এবং তারাই উপকার সাধনের যোগ্যতা তুমি উপদেশ উপদেশ উপদেশের জন্য উপকারী হবে ওকে আল্লাহ রহমত ও করুণার যোগ্যতা অর্জন শক্তি ও মর্যাদার আসম নিশ্চিত করা আল্লাহ সাহায্য প্রাপ্তের যোগ্যতা অর্জনী হ্যাঁ মোমিনদের সাহায্য করা এটা হচ্ছে আমার দায়িত্ব কর্তব্য আল্লাহর দায়িত্ব অর্থাৎ না হইলে আল্লাহ সাহায্য করা যায় পৃথিবীতে লাভের যোগ্যতা অর্জন الاستخلاف في الارض ايه ده ايمانهم اوراي الله تعالى قالنا اني في سقت فيمانا قالوا له في الارض تدبره وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات لا ليستخلفنهم في الارض كما استخلفنا الذين من قبلهم ولا يمكينن لهم دينهم الذي ضال لهم ولا يبدلنهم من بعد خوفهم, خوفهم امنا অবিশ্বাসের কি মানে অর্থহীন জীবনযাপন করা যদি ইমান না থাকে তাহলে এই অবিশ্বাসী ব্যক্তি অর্থহীন জন্তু জীব মতো সে জীবনযাপন করে والذين كفروا يتمتعون وياكلون كما تاكل الانعام والنار مثواهم جيب جونর মতন তারা খাওয়া দাও করে জীবন যাপন আর মৃত্যুর পরে তাদের আশ্রয় হচ্ছে আগুন আলোকহীন জীবন যাপন কোন আলোক থাকবে না কোন له نورا يمشي به في الناس كما فهيضًا في الظلمات وليس بخارج منها كذلك ضجب للكافرين ما كان يعملون في عمد وخيط لديك ابن الشخي لديك ابن الشخي فهيضًا بهم في تبتح ببجرسة الناس الّذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقتعون ما أمر الله به أن يؤسر ويفسدون في الأرض ابن الشخيط في تبتح ببجرسة الناس كتنا قصار لديك ابن الشخيط يروب بشكل قرنام و به غتكنها او মানসিক দন্য গসাই জীবন যাপন করা অবশাশের এটা قرনি তখন اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعما معيشه ضنكا ضنكا সংকটি জীবন মনে শান্তি নাই আজকে এখানে আমি আপনাদের সামনে আধুনিক নাস্তিক নানা ধরনের কৌশল অবলম্বন করে যারা এগোচ্ছে তাদের মধ্যে যারা নাকি সেরা তাদের মানুষের মধ্যে একজন বললাম যে হ্যাঁ রিচার্ডিং জানে কিন্তু সে তার যান আমাদের ভুল আছে কারণ সে যখন পুরাণ পড়েছে সেটাকে ইতিবাচক ভাবে সে পড়ে নাই বরং এখান থেকে খুব বের করা জন্য কোনো বলে সে কোনাই শুনছি কাজনা আপনি হবে এই কোটি কোটি মানুষ এরা হচ্ছে জানে না এই অবস্থা যদি আমরা বলি ফোটোয়া দিয়ে দেই সবাই জানে তাহলে এটা হবে আমাদের জন্য খুবই মারাত্মক ধরনের অন্যায় ফটোয়া এই নাই হ্যাঁ যদি না করো তাহলে সমস্যা আছে এইটা তুমি জানো ইসলাম গ্রহণ করতে হবে এই জিনিসটা তোমার জানা আছে সে বলবে না ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে না এটা খুবই হয়েছে ধর্মই ভালো मुसलमान अर्थात इहन ना करके जाएंग्रम इवश्य ग्रहण करते उपकारिता गुटे आल्ला तुष्टि कर पर कल शाश्वत भाई से জান্নাতে থাকতে যায় ইসলাম ধর্ম গ্রহণ ছাড়া তারপরে আর দশ বছর থেকে যে মুসলিম বিশ্ব কেউ তাকে আহ্বান করে নাই কেউ তাকে আহ্বান করে নাই এই জন্য আখলা দেখানো তো অবশ্যই দরকার কিন্তু আখলাক দেখাইলে হবে না সাথে সাথে দাওয়াতো দিতে হবে ওই জন্য তুমি নামাজ পড়ো না যে বড় চরিত্র দেখিনি পৃথিবীতে কেউ আসে না আসবেও না এখন তো দরকার ছিল এরকম তারা যখন বললেন যে আমি যদি বলি যে পাহাড়ের ওপার থেকে হ্যাঁ শত্রু বাহিনী আসতেছে তাহলে তুমি বিশ্বাস হ্যাঁ অবশ্যই মা যার রব না আরাই তুমি মিথ্যা বলো এটাতে কখনো আমাদের অভিজ্ঞতা নাই কাজেই বিশ্বাস করবো উচ্চারণ করতেছি কঠিন হুশিয়ার করতেছি তখন আবুল আবুল্লাহ বললো তার অর্থ কি আমরা জানি মক্কাটা কিন্তু বের হয়ে যেতে হলো অর্থাৎ চরিত্র দেখা যায় যে মানুষ স্থান গ্রহণ করবে না অবশ্যই দাওয়াত দিতে হবে এটা কখনোই কোরআনের কোনো আয়ত নাই হাদিসও নাই চরিত্র দেখা এই করো চরিত্র তো অবশ্যই দেখাইতে হবে কারণ বলতে হবে এই জন্য যে মানুষের উপরে হজ্জ কায়েম হবে না কিন্তু যতক্ষণ পরানা হবে বলতে হবে তাকে হয়তো মুখে বলতে হবে अथवा माया लिखते असलीम तिखित हक बोल रहा जत मुसलिम सबा आहवान करते मुसलमान होने तुम्हें आशा कर अवश्य आहवान करते आहवान ना करा जत ही एम एमने थी ना क्यों निपेक्ष पचार कोपेक्ष पचार नहीं आहवान करो इनभाइट তাদেরকে ডাকতে হবে আসো কোথায় আসবে ইসলাম তারপরে বলতে হবে সময় মনে মনেছি আল্লাহ তালা আমাদের সবাইকে প্রসুক দান করে ইনশাল্লাহ আগামী আগামী ইয়াটা হচ্ছে আগামী ফেব্রুয়ারের সাড়ে আছে না সবাই ইনশাল্লাহ চলে আসি সাড়ে সময় ইসলামীক নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সকল কোথায় লাভ করে দেন দিদি শুনিয়ে দিই ওকে দিয়া শুনো সময় মনে আছে মানে এটা ওর তো মোবাইল হ্যাঁ ওলামা বুনন স্ত করে আসুন করে আসুন পরে গেছিল জায়গাটা তো না এ রে ঠিক আছে নে নেগা নে ঠিক আছে একটু কষ্ট আপনারা professores মাত্র পরে ভিডিও পাবেন তো কষ্ট কষ্ট কষ্ট আরেকটা কথা আছে তো বোর্ডমেন্ট এটা সবচেয়ে ভালো এটা প্রজেক্টর এটা প্রজেক্টর এটা ডাল করে বেরিয়ে গেছে তাই না যেটা সবচেয়ে ভালো এটা প্রজেক্টর এটা প্রজেক্টর এটা ডাল করে বেরিয়ে গেছে তাই না तो ये बात पता है उसको वो पास करता है तो फिर स्टॉल है हम्म तो ये नहीं है कि ये सपोर्ट करता है तो लाओ ये ऐप के लिए सपोर्ट करेगा डिस्क करेगा मोबाइल पे सारा होने की बहुत फायदा कर रहा है करबे एक सारा एक सुनो ना आज के इधर के तो नहीं है इसको तो ठीक है दाओ ठीक है देखना सकते हैं ए इर्दैदा दाई हेलो दाई ছবি এটা চলবে না কোন দাঁড়িয়ে কোন বেসা লন্ডনে অনেকগুলো ইয়া আছে রাস্তার পাশে খানা মানুষ